إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده ইনু হেউন মিউ বী ও ويعقوب ইলাই وعيسى ইসম ويونس, ويونس وهون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى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 পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজের ধারাবাহিক ভাবে পূর্ববর্তী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ ইব্রাহিম আলু সাল্লাম হিজরত করলেন হিজরত করে তিনি হারওয়ানবাসীদেরকে ছেড়ে তারকা পুজবদেরকে ছেড়ে এবার যাচ্ছেন মিশরের দিকে এটা দ্বিতীয়বার প্রথমবার তিনি করেছিলেন যখন তিনি ব্যবিলন ছেড়ে ফিলিস্তিনের কেলানের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলু সাল্লাম আমার দেখতে বাই সুহান তিনি একবার বা দুইবার হিজরত করেননি হিজরতের মতো এই কঠিন এবং কষ্টকর বিষয়টি ইব্রাহিম আলসালাম তার সারা জীবনে অসংখ্যবার করেছেন তার সম্পূর্ণ জীবন তিনি কাটিয়েছেন হিজরতের উপরে প্রথমবার যখন তিনি হিজরত করলেন ব্যাবিলন ছেড়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রানা হয়ে গিয়েছিলেন ব্যাবিলন ত্যাগ করার পূর্বে ইব্রাহিম তার নিজের জাতির উদ্দেশ্যে মুশ্রিকদের উদ্দেশ্যে একটি ছোট্ট কিন্তু খুবই তাৎপর্যপূর্ণা প্রদান করেছেন ইব্রাহিমের সেই খুদবা সেই ভাষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেই ভাষণের মধ্যে আমরা যে বিষয়টি সম্পর্কে শিক্ষা লাভ করি সেটা আমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর প্রদান করে এক নম্বর কাফেরদের সাথে আমাদের শত্রুতার কারণ কি এবং দুই নম্বর হচ্ছে সেই শত্রুতা কতদিন থাকবে ইব্রাহিম আল্লাহ সেই সংক্ষিপ্ত ভাষণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি আলওয়ালা আল বারা সম্পর্কে আলওয়ালা আল বারা হচ্ছে আল্লাহর জন্য মিত্রতা ওয়ালা এবং বারা বা সম্পর্ক ছেদ আল্লাহর জন্য শত্রুতা আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার সাথীদের সম্পর্কে আমাদেরকে বলছেন হসনতীমীন উমিং তোমাদের জন্য রয়েছে উসুবাতুন হাসানা বা উত্তম আদর্শ ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে চমৎকার আদর্শ রয়েছে তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই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 এরপর ইব্রাহিম আলু বললেন ইব্রাহিমের অভিজ্ঞতার মাধ্যমে বাস্তবতাকে উপলব্ধি করতে পেরেছিলেন সেটাই ফুটে উঠেছে এই ভাষণের মধ্যে ইব্রাহিম আলু বললেন তোমাদের সাথে এবং আমাদের মধ্যে থাকবে চির শত্রুতা যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছ তাগুতের এই শত্রুতা চিরদিনের এবং এটা মিটিয়ে দেওয়ার একমাত্র উপায় যদি তারা এক আল্লাহ বিশ্বাস স্থাপন করে ইব্রাহিম আলাম স্পষ্ট ভাষায় সেই মুশ্রিকদের সাথে তাগুতের পূজারীদের সাথে সম্পর্ক ছেদ ঘোষণা করলেন তো শুরুতে ইব্রাহিম সম্পর্ক ছেদ বা শত্রুতা ঘোষণা করেননি বাড়া ঘোষণা করেননি বরং তিনি তাদেরকে প্রথম দিকে উত্তম ভাষা হিকমতের সাথে অসাধারণভাবে তাওহিদের দিকে আহ্বান করেছেন এতটা অসাধারণভাবে ইব্রাহিম ইসলাম তাদেরকে তাওহিদের দিকে আহ্বান করেছেন কি একটা পর্যায়ে তারা নিজেদের ভুলকে বুঝতে শুরু করেছিল যেন তারা নিজেদের চেতনাকে আগুনে করতে চলে যাওয়ার পর ইব্রাহিম আলসালাম তাদের সাথে তিনিও সম্পর্ক ছেদ করলেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তোমাদের সাথে আমাদের শত্রুতা এটা চিরদিনে যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লার প্রতি বিশ্বাস স্থাপন এটাই ছিল পথ এবং পদ্ধতি এটাই হচ্ছে ইব্রাহিমের মিল্লাত বা মিল্লাত ইব্রাহিম আগামত ইব্রাহিম আলাহিসালামের এই পথ এবং পদ্ধতি সম্পর্কে বলছেন ইব্রাহিমের মিল্লাত থেকে কে বিমুখ হতে পারে ইব্রাহিমের মিল্লাত থেকে কে মুখ ফিরে নিতে পারে একমাত্র সে ছাড়া যে নিজেকে নির্বোধ প্রতিপন্ন করেছে দ্বিতীয়বার ইব্রাহিম আসসালাম হিজরত করলেন যখন তিনি হার ছেড়ে মিশরের দিকে যাচ্ছেন মিশরের রাজার কাছে ইব্রাহিম আল্লাহ আগমনের সংবাদটি যেভাবে পৌঁছাল লোকেরা খবর দিল একজন ব্যক্তি মিশরে প্রবেশ করেছেন যার সাথে রয়েছে এক অপরূপা সুন্দরী মহিলা এর মাধ্যমে তারা ইব্রাহিম আলাহামের স্ত্রী সাইদা থা সারা রাজ্যকে বুঝিয়েছিলাম ইব্রাহিম আলাহ সাল্লাম কখনোই মিথ্যা কথা বলেননি তিনটি অবস্থা ব্যতীত যার মধ্যে দুইটি ছিল আল্লাহর জন্য যখন তিনি বলেছিলেন ইমনি সাকিম আমি অসুস্থ এবং বলেছিলেন কওয়া বাল আলাহু কাবি রুহুম হাজা অর্থাৎ সবচেয়ে বড় মূর্তি এই কাজটি করেছে এবং অপর মিথ্যাটি ছিল তার নিজের জন্য যখন তিনি বলেছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই মহিলাটিকে তিনি বলেছিলেন ইনি হচ্ছেন আমার বোন যদি এই হাদিসটিকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের একটি বাবু ইব্রাহিমুল সাল্লাম যেই মিথ্যা বলেছিলেন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 আমাদের নিশ্চয় স্মরণ আছে আমাদের আগে আলোচনায় আমরা উল্লেখ করেছি প্রথম ঘটনাটি যখন তিনি বলেছিলেন ইন নি সাকিম আমি অসুস্থ সেই ইব্রাহিম সেই জাতি তারা তাদের জাতীয় শির্ক এবং অনুষ্ঠানে যখন সবাই মিলে অংশগ্রহণ করছিল তারাও ছিল যে ইব্রাহিম তাদের সাথে যোগদান করুন কেন তিনি তাদের সাথে যোগদান করবেন না কেন তিনি পেছনে পড়ে থাকবেন এই সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন আমি অসুস্থ কেননা কোনো অজুহাত ছাড়া তাদের সাথে যোগদান কেউ করবে না এটা হতে পারে না অবশ্যই তাদের উৎসবে তাদের জাতির সবাইকে যোগদান করতে হবে আর সেই সময় ইব্রাহিম আলু সাল্লাম চাচ্ছিলেন সেই মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে এই জন্য ইব্রাহিম আসলাম বললেন আমি অসুস্থ লোকেরা যে অর্থটি বুঝেছিল সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা এই কারণে তারা তাকে সেখানে ছেড়ে দিল কিন্তু ইব্রাহিম আলহ সাল্লাম মূলত যে অর্থটি প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে এই লোকেরা যে শির করছে জাহিলিয়াতপূর্ণ মূর্খতাপূর্ণ আচরণ করছে সেই আচরণের প্রতি ইব্রাহিম আলাহ সাল্লাম মানসিকভাবে নিজেকে অসুস্থ বোধ করছেন সুতরাং এটা এটা আমরা দেখতে পাই সরাসরি মিথ্যা ছিল না বরং দুটি অর্থ প্রকাশ পায় এরকম একটি শব্দ ইব্রাহিম নির্বাচন করেছিলেন দ্বিতীয় মিথ্যাটি ইব্রাহিম সবচেয়ে বড় মূর্তি এই কাজটি করেছে যখন সেই মুশ্রিক লোকেরা ফিরে এসে দেখল সবগুলো মূর্তি ভাঙা এবং বড় মূর্তিটি তার কাঁধে ঝুলছে কুরাল তখন তারা জিজ্ঞাসা করল ইব্রাহিম আলু সাল্লামকে কে এই কাজ করেছে ব্রাহ্মা সাল্লাম বললেন যে সবচেয়ে বড় মূর্তি কাজ করেছে তাকে জিজ্ঞাসা করো যদি সে সত্যি তোমাদের রব হয়ে থাকে তাহলে তো সে নিজেই বলে দেবে যে বাস্তবতাটাকে তাদের সামনে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে এই মূর্তিতে কখনো কথা বলতে সক্ষম নয় শুধু কথা বলা নয় সে নিজে কিছু করতেও সক্ষম নয় মূলত এই বক্তব্যের মাধ্যমে ইব্রাহিম আল সাল্লাম তাদের সামনে সেই মূর্তিগুলোর অসারতাকে ফুটে তুলেছেন অসারতাকে ফুটিয়ে তুলেছেন সুতরাং এটা ছিল দ্বিতীয় মিথ্যা মিথ্যা যেটা তিনি তিনি যে দুইটি বলেছিলেন আল্লাহ তৃতীয় ঘটনাটি হচ্ছে যখন ইব্রাহিম আলাম তার সাথে থাকা মহিলা সম্পর্কে প্রশ্ন করা হল যে এই মহিলাকে ইব্রাহিম আলু সাল্লাম বলেন তিনি হচ্ছেন আমার বোন ইব্রাহিম আলু সাল্লাম কথা গোপন করলেন যে সাইদিন সারাহ রাজুত্তালহা তিনি হচ্ছেন তার স্ত্রী কারণ তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি বলতেন যে সারাহ রাজুত্তালহা তিনি তার স্ত্রী তাহলে সেই লোকেরা ইব্রাহিম আলামকে হত্যা করত এবং সারা রাজি উত্তাকে ধরে নিয়ে রাজার কাছে উপহার পেশ করত। কারণ কখনোই এটা চাইত না যে একজন মহিলার স্বামী জীবিত থাকা অবস্থায় সেই মহিলাকে ধরে নিয়ে অন্য একজন পুরুষের কাছে তারা তুলে দেবে এখানে মিশরে প্রবেশ করার পর ইব্রাহিম যখন এই বিষয়টি টের পেলেন তখন তিনি সারা রাজিউত্তাহার কাছে আসলেন এবং বললেন যে এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর কোন ইমানদার বান্ধা নেই লোকেরা আমার কাছে এসেছিল এবং তোমার সম্পর্কে আমার কাছে চেয়েছিল পরিচয় জানতে চেয়েছিল আমি বলেছি তুমি আমার বোন সুতরাং তারা যদি তোমার কাছে প্রশ্ন করে তাদের কাছে আমাকে প্রতিপন্ন বলবে তুমি আমার বোন এরপর যখন লোকেরা সাইদুদ্দিনা সারা রাজ্য কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করল আপনার সাথে থাকা লোকের সাথে আপনার সম্পর্ক কি সারা রাজ্য তখন তিনি বললেন তিনি হচ্ছেন আমার ভাই এরপর লোকেরা ইব্রাহিম আল সাল্লাম এবং সাইদাদিনা সারা তাদের উভয়কে ধরে নিয়ে গেল মিশরের রাজার কাছে নিঃসন্দেহে সারা তিনি ইব্রাহিম সাল্লামের দিনই বোন ছিলেন বা ইসলামী বোন ছিলেন কেমন আমরা দেখতে পাই ইব্রাহিম বলছেন যে এই মুহূর্তে এই জমিনে তুমি এবং আমি ছাড়া আর কোন ইমানদার বান্ধা নেই সুতরাং ইব্রাহিম আল সালাম যে অর্থটির প্রতি ইঙ্গিত করেছিল সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে ইব্রাহিম আল সাল্লাম এবং সারা তারা উভয়ে একে অপরের ভাই বা বোন যখন সারাকে ধরে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে আসা হলো। মিশরের রাজা বা বাদশাদের উপাধি হচ্ছে ফেরাউন ফেরাউন কোন একক ব্যক্তি নয় যখন ফেরাউনের সামনে উপস্থাপন করা হল ফেরাউন সেই ছিল চরিত্রহীন সম্পর্কে এবং সম্পর্কে আমাদেরকে বলছেন যখন সারা সম্রাটের নিকট উপস্থাপিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো। তখন তিনি অজু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকট দোয়া করে বললেন ইয়ে আল্লাহ যদি তুমি এই সত্য জেনে থাকো আমি তোমার উপরে এবং তোমার রাসুলের উপরই মানিয়েছি এবং আমি একমাত্র আমার স্বামীর জন্য সতীত্বকে রক্ষা করেছি তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না সালাতের মাধ্যমে সারা আল্লাহ আল্লাহ নিকট নিরাপত্তা কামনা করলেন এবং বললেন তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না যখন মিশর রে সে ফেরাউন সারার দিকে অগ্রসর হল এবং তার হাত স্পর্শ করতে চাইল তখন সারা আল্লাহ নিকট দোয়া করলেন এবং দোয়া করলেন ইয়া আল্লাহ তুমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো মুহূর্তের মধ্যে সেই লম্পট বাদশার হাত অবশ্য এগুলো গেল প্যারালাইজ হয়ে গেল রাজা ভয় পেয়ে গেল এবং সে আবার সারা নিকট অনুরোধ করল যে তোমার আল্লাহকে বলো আমার হাত সারিয়ে দিতে আমি তোমাকে ছেড়ে দেব সারা তিনি দোয়া করলেন আল্লাহ নিকট ইয়া আল্লাহ তুমি তার হাত ঠিক করে দাও সারিয়ে দাও সুতরাং আল্লাহ আবার তার দোয়া কবুল করলেন রাজা তার হাত নাড়াতে সক্ষম হল কিন্তু সেই লম্পট রাজা মিশরের ফেরাওন সে বিশ্বাসঘাতকতা করল আবার সে সারার দিকে অবসর হল এরপর আবার সঈদ সারা আল্লাহ নিকট দোয়া করলেন এভাবে যখন পরপর দুইবার রাজা বিশ্বাসঘাতকতা করল তৃতীয়বার যখন আবার সে হাত বাড়াল একইভাবে সারা আবার দোয়া করলেন এবং তার হাত আবার প্যারালাইজ হয়ে গেল বা অবসর হয়ে গেল রাজা চূড়ান্তভাবে ভয় পেয়ে গেল এবং সে শেষমেশ আবারও সাইদ আদিনা সারাকে অনুরোধ করল যে তুমি আল্লা নিকট দোয়া করো যেন তিনি আমার হাতকে সারিয়ে দেন আমি তোমাকে ছেড়ে দেব তৃতীয়বার পরপর সাইদুদ্দিনা সহারতা আল্লাহ নিকট দোয়া করলেন এবং সেই মিশরের ফেরাউনের হাত ঠিক হয়ে গেল এরপর সেই লোকেদের উদ্দেশ্যে যারা সারাকে সহরাকে উপহাস্বরূপ মিশরের বাদশাহ নিকট পেশ করেছিল তাদেরকে সেই রাজা বলে উঠল তোমরা তো আমার কাছে কোন মহিলা নয় কোন মানবী নয় বরং একটা দানবীকে ধরে নিয়ে এসেছ কোন মহিলা নয় একটা ডাইনি ধরে নিয়ে এসেছ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 সালাতের মাধ্যমে সাইদিনা সারার জন্য আল্লাহ নিকট দোয়া করছেন এবং যে দাসীকে নিয়ে সাইদিনা সারা ইব্রাহিম আলাইস্লামের কাছে ফেরত আসলেন তিনি হচ্ছেন হাজর সঈদ হাজর তিনি হচ্ছেন ইসমাইল আলাহ ইসলামের মা আরব জাতির মা এবং আল্লাহ রাসুল সাল্লাহস্লামের বংশলতিকাকে যদি আমরা পেছনের দিকে অগ্রসর করি আমরা দেখতে পাব সঈদ হাজর তিনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামেরও আদি মাতা এই হাদিসটির বর্ণনাকারী আবু হুরাহ তিনি সাহাবিদের উদ্দেশ্যে বলছেন হে আসমানের পানির অধিবাসীরা অর্থাৎ ইসমাইলের বংশধরেরা এই হাজরই হচ্ছেন তোমাদের আদি মাতা। আদিমাতা রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ও সালাম আল্লাহ মাহমদিমানুখারিতে বর্ণিত আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি নিজে নিজের খাতনাকে পরিপূর্ণ করেছিলেন খাদনা করা এটা মানুষের স্বভাব ধর্ম বা ফিতরাতের একটি সুন্নাত ইব্রাহিম আলহাম এই সুন্নাতকে পরিপূর্ণ করার আদেশ পেয়েছেন আল্লাহ তরফ থেকে এবং সেই সময় ইব্রাহিম আলু সাল্লামের বয়স ছিল আশি বছরের থেকেও বেশি যখন ইব্রাহিম আল্লাম আশি বছরের থেকেও বেশি বয়স্ক সেই সময়ে তিনি কোন ধরনের ব্যথানাশক কিংবা চেতনা ছাড়াই নিজের ঘাত নিজেই সম্পূর্ণ করেছেন অথবা তার কাছ থেকে এই আদেশ আসার সাথে সাথেই ইব্রাহিম আলহিসাম সেটাকে বাস্তবায়িত করেছেন সেই সময় পর্যন্ত ইব্রাহিম আলহিসাম নিঃসন্তান ছিলেন তার বয়স আশি বছরেরও বেশি হয়ে গেছে এরপরও তিনি একটি নিঃসঙ্গ সন্তানহীন সাংসারিক জীবন পার করছিলেন ধরে ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী সাইদাজিনা সারা তিনি ইব্রাহিম আলহামকে বললেন যে আপনি সন্তান লাভের আশায় হাজরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন অর্থাৎ সারা তিনি নিজে ইব্রাহিম আলাহামকে অনুমতি দিলেন যে সন্তান লাভের আশায় তিনি যেন হাজরাকে বিয়ে করেন ইব্রাহিম আলাহামকে পরবর্তীতে আল্লাহ দুইজন নেক সন্তানের সুসংবাদ প্রদান করলেন যাদের একজনকে আল্লাহআ বলেছেন গুলাম হালিম এবং অপরজনকে আল্লাহমতাল্লাহ বলেছেন গুলাম আলিম গুলাম হালিম এর অর্থ হচ্ছে হালিম শব্দের অর্থ হচ্ছে শান্ত ভদ্র প্রকৃতির ধৈর্যশীল এবং যিনি অনেক সহনশীল গোলাম হালিম এর মাধ্যমে ইসমাইল আলাহামকে বোঝানো হয়েছে এবং ইসহাক আলাহিসামকে আলস্লা কুরআনে আলিম অর্থাৎ জ্ঞানী বলে বর্ণনা করেছেন আমরা বিষয় উল্লেখ করতে পারি বাইবেলে এই বিষয়টি নিয়ে একটি আকর্ষণীয় উক্তি রয়েছে যেটা আমরা শেয়ার করতে পারি কারণ বাইবেলের সেই উক্তিটি শুধুমাত্র আমাদেরকে ইসমাইল আলাহ ইসলাম সম্পর্কে ধারণা যায় না বরং অতিরিক্ত আরও বেশ কিছু তথ্য বর্ণনা করে বাইবেলের বুক অফ জেনেসিস বাক্যটিতে বলা হয়েছে অ্যাজ ফর ইসমাইল আই হ্যাভ হার্ড দি বি হোল্ড আই হ্যাভ ব্লেসড হিম অ্যান্ড উইল মেক অর্থ আমরা বলতে পারি এবং ইসমাইলের ব্যাপারে শুনে রাখো আমি তাকে অনুগ্রহ করেছি তাকে বরকতময় করেছি এবং তাকে বহু বাড়িয়ে দিয়েছি তার থেকে আমি বারোজন যুবরাজকে বের করব টুয়েলভ প্রিন্সেস যাদেরকে তার বংশধূতদের মধ্য থেকে বের করা হবে এবং তাকে আমি একটি মহান জাতির অন্তর্ভুক্ত করে দেব সুতরাং বাইবেল থেকে আমরা জানতে পারি ইসমাইল আল ইসলাম সম্পর্কে বলা হয়েছে ইসমাইল আল ইসলাম তিনি হচ্ছেন অনুগ্রহপ্রাপ্ত আল্লাহ সুহামতাল্লাহ পক্ষ থেকে তিনি অনুগ্রহ লাভ করেছেন এবং আল্লাহ সুবাহ ইসমাইল আলাইস্লামের সন্তানদেরকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন তার সন্তানদের বংশবৃদ্ধি করে দেবেন এবং আমরা জানি ইসমাইলামের সন্তানরা হচ্ছে ইসমাইল আল ইসলামের সন্তান এবং আরো বলা হচ্ছে তার বংশধরদের মধ্য থেকে বারোজন যুবরাজ বা টুয়েলভ প্রিন্সেস যাদেরকে আলো সাতলা নির্বাচিত করবেন বের করে নিয়ে আসবেন যেমন একটি হাদিসে আমরা জানতে পারি রাসু সাল্লাহসাল্লাম আমাদেরকে বলেছেন এই উন্ম্মতের উপরে বারো জন খলিফা হবে এবং তারা প্রত্যেকে হবে কুরাইশ এই উম্মতের উপরে হবে বারোজন খলিফা এবং তারা প্রত্যেকে হবে কুরাইশ সুতরাং একদিকে বাইবেলের উক্তি এবং অন্যদিকে রাসু ইসলামের রেখে যাওয়া হাদিস এই উভয়ের মধ্যে সমন্বয় করলে আমরা দেখতে পাই সেই বারোজন যুবরাজ বা টুয়েলভ প্রিন্সেস এর মাধ্যমে মূলত রাসুসাহামের হাদিসে বর্ণিত বারো জন খলিফার কথাই বলা হয়েছে এবং এও বলা হয়েছে রাসুসলাম বলেছেন সেই বারোজন খলিফা তার প্রত্যেকেই হবেন কুরাইশি কুরাইশা হচ্ছে ইসমাইল আলাহ ইসলামের সরাসরি বংশধরদের মধ্যে অন্যতম সেই বারোজন যুবরাজ বা বারোজন খলিফার মধ্যে চারজন সম্পর্কে আমরা নিশ্চিত করে বলতে পারি সেই চারজন হচ্ছেন আবু বকর ওমর উসমান এবং আলী রাজি আল্লাহ আহম এবং কেউ কেউ পঞ্চম খলিফা হিসেবে ওমর বিন আবদুল্লা রাহে মহল্লাকে অন্তর্ভুক্ত করেছেন এবং বারোজনের মধ্যে সবার শেষে যিনি আসবেন তার সম্পর্কেও আমরা নিশ্চিতভাবে জানি তিনি হচ্ছেন আল মাহাদি ইমাম মাহাদি কাজে এই দিক থেকে যদি আমরা চিন্তা করি এই উম্মতের বারোজন খলিফার মধ্যে মাত্র ছয়জন সম্পর্কে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে এই ছয়জন তারা ইসলামের বর্ণিত সেই বারোজন খলিফার মধ্যে হবেন সেই দিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি যে এই উম্মতের মধ্যে এখনো অনেক কল্যাণ এবং অনেক খায়ের অবশিষ্ট রয়েছে ইসমাইল আলাহাম এবং হাজর আলাহ ইসলাম তাদেরকে নিয়ে ইব্রাহিম আলাহিসাল্লামের জীবনে আরেকটি নতুন অধ্যায় নতুন পরীক্ষার সূচনা হল শিশু ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইস্লাম হাজর আলাইস্লামকে নিয়ে হিজরত করলেন ইমাম ইবিনী রহিমাউল্লাহ তিনি ফাথলবাড়িতে বলেছেন যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে হাজরের সাথে হিজরত করলেন তখন ইসমাইল আলহিসের বয়স ছিল মাত্র দুই বছর ইব্রাহিম আলাহ সাল্লাম হাজরাকে তার সাথে হিজরত করার জন্য বললেন তারা একটি দীর্ঘ সফরে বের হয়ে পড়লেন যাত্রাপথে চলতে চলতে হঠাৎ করেই তারা একটি বিশাল মরুভূমির সামনে এসে পড়লেন অনুর্বর জনবসতির চিহ্নবিহীন রুক্ষ পরিবেশ উত্তপ্ত মরুভূমি কোন লোকজন্যেই না আছে কোন আবাসস্থল চতুর্দিকে বিস্তীর্ণ জনবিরল একটি মরুভূমি পথ চলতে চলতে হঠাৎ করে একটি জায়গায় ইব্রাহমুল সাল্লাম দাঁড়িয়ে পড়লেন এবং সেখানেই হাজেরাকে থাকার নির্দেশ দিলেন পাথেয় হিসেবে তাদেরকে দিলেন সামান্য কিছু খেজুর একটি থলির মধ্যে এবং এক মশক পানি সামান্য কিছু খেজুর এবং পানি এতটুকু দিয়ে ইব্রাহিম আল্লাহাম হাজির আলাহিসাল্লামকে সেখানে রেখে কোনো কথা না বলে চলে আসতে থাকেন ফেরত আসতে থাকেন চোখের সামনে ঘটনাগুলো কি ঘটছে হাজির আল্লাহ তিনি কিছুই বিশ্বাস করতে পারছেন না কিভাবে এই ধরনের একটি বিস্তীর্ণ মরুভূমির মধ্যে সম্পূর্ণ জনবিরল একটি এলাকায় দুই বছরের শিশু সন্তান সহ একটি মাকে রেখে এসে চলে আসা যায় যেখানে না আছে কোনো আবাসস্থল না আছে কোনো জনবসতি কিংবা খাদ্য বা পানীয় কোন ব্যবস্থা নেই ইব্রাহিম আলাহাল্লাম যখন তাদেরকে সেখানে রেখে চলে আসছেন হাজিরা আলাই তিনি শিশু সন্তান ইসমাইল আলামকে নিয়ে ইব্রাহিম আলাইস্লামের পেছনে পেছনে আসতে লাগলেন এবং প্রশ্ন করতে লাগলেন আপনি কি আমাদেরকে এখানে ফেলে রেখে চলে যাচ্ছেন কাদের কাছে যাচ্ছেন। এখানে তো গাছপালা জনবসতি লোকজন কিছুই নেই ইব্রাহিম আলাহ সাল্লাম কোন প্রশ্নের উত্তর দিলেন না একবার পেছনের দিকে ফিরত তাকালেন না হাজিরা আলাহিসাল্লাম আবার প্রশ্ন করলেন আপনি আমাদেরকে এখানে কাদের কাছে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলহাম তার মতো হেঁটে ফেরত আসছেন অবশেষে বললেন এই আদেশ এটা কি আল্লাহ আপনাকে দিয়েছেন হ্যাঁ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। হাজর আল্লাহ সাল্লাম তখন বললেন যদি আল্লাহ আমাদেরকে এই আদেশ দিয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না হাজর আলহিসাম বললেন যদি আল্লাহ আমাদেরকে আদেশ দিয়ে থাকেন এই মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে আসার জন্য তাহলে আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না সুবহান এই বাক্যের মাধ্যমে আমরা দেখতে পাই হাজির আল্লাহামের ইমান এবং তাওয়াকুলের এক অনুপম দৃষ্টান্ত আমাদের সামনে ফুটে উঠেছে হাজির আল্লাহ তিনি বলছেন এরা যদি আল্লাহ আদেশ হয়ে থাকে যে এই রকম একটি এলাকায় জনবসতি নেই কোন খাদ্য নেই পানীয় নেই কিন্তু আল্লাহ আমাদেরকে দেশ দিয়েছেন এখানে রেখে আসার জন্য তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করে দিবেন না হাজির আল্লাহিস্লাম তিনি পরিতৃপ্ত হৃদয়ে সেখানে থেকে গেলেন এবং ইব্রাহিম আলাহামও তার স্ত্রী এবং সন্তানকে রেখে সামনে পথ চলতে লাগলেন ইব্রাহিম গিরিপথের বাকি এসে পৌঁছালেন যেখান থেকে তার স্ত্রী এবং সন্তানকে আর দেখা যাচ্ছে না সেই সময়ে তিনি পেছন ফিরে থাকালেন বর্তমানে যে স্থানে পাইতুল্লা কাবাঘর অবস্থিত সেই স্থানটির দিকে ইব্রাহিম আলহ সাল্লাম মুখোমুখি হয়ে দাঁড়ালেন এরপর তিনি দুই হাত তুলে الله سبحانه وتعالىের কাছে দোয়া করলেন এবং বললেন ربنا انني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك ফল মি নিত হুই কুহস্ত রোটি হে আমাদের রি আমার এক সন্তানকে তোমার পবিত্র গৃহের নিকটে জনবিরল চাষাবাদহীন এক উপত্যকায় রেখে এসেছি তাদেরকে আবাদ করেছি হে আমাদের রব যেন তারা সবাদ কায়েম করে অতপর আপনি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রহেম আলাহ সাল্লামের দোয়াটা লক্ষ্য করলে আমরা দেখতে পাই ব্রহেম আলাহিসাম এই দুয়ায় সবার প্রথমে কোন বিষয়টি চেয়েছেন সবার প্রথমে যখন তিনি তার স্ত্রী এবং সন্তানকে একটি জনবিরল রুক্ষ মরুভূমির মধ্যে রেখে আসলেন যেখানে কোন আবাদ নেই অনাবাদী একটি উপত্যকা সেখানে সবার প্রথমে ইব্রাহিম আলাহাম যে বিষয়টি তাদের কাছে বলছেন সেটা হচ্ছে হে আমাদের রব যেন তারা সাবাদ কায়েম করে তাদেরকে আমি এখানে রেখে আসলাম যেন তারা সবাদ কায়ে দ্বিতীয়তে ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের সম্পর্কে বলছেন অতপর আপনি কিছু মানুষের অন্তর্কে তাদের দিকে আকৃষ্ট করে দিন সামাজিক যে চাহিদাগুলো সেগুলো যেন তারা পূরণ করতে পারে এই বিষয়ে ইব্রাহিম আলু ইসলাম বলছেন এরপর আপনি কিছু মানুষের অন্তর্কে তাদের দিকে আকৃষ্ট করে দিন এবং সবার শেষেই ইব্রাহিম আলিস্লাম বলছেন তাদেরকে রিজিক দান করুন ফল ফলাদি তারা কাজেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টি তিনি চিন্তা করলেন তার স্ত্রী এবং সন্তানদের জন্য সেটা হচ্ছে যেন তারা সবাদ কায়েম রাখে সবার প্রথমে এই বিষয়টি ইব্রাহিম আলসুবাহতোল্লার কাছে দোয়া করছেন পরবর্তীতে ইব্রাহিম আলু সাল্লাম সামাজিক প্রয়োজনের জন্য কিছু মানুষের অন্তর্কে তাদের দিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ সুবাহতোল্ল্ল্লাহার কাছে দোয়া করছেন এবং সবার শেষে মানুষের যে জৈবিক চাহিদা ক্ষুধা সেই বিষয়টি পূরণ করার জন্য ইব্রাহিম ইসলাম বলছেন তাদেরকে রিজিক দান করুন ফলফলাদির মাধ্যমে এবং সবগুলো বিষয় কেন ইব্রাহিম আলু সাল্লাম চাইছেন সেটাও তিনি বলছেন খুবই সুন্দরভাবে যেন তারা কৃতজ্ঞতা বা সুক্রিয়া প্রকাশ করতে পারে যদি আলোচনা তারা তাদেরকে এই বিষয়গুলো দেন আশা করা যায় যে তারা এর সুক্রিয়া আদায় করবে এই ধরনের একটা মুহূর্তে যখন কিনা আমরা আমাদের নিজেদের পরিবারের নিরাপত্তার সবার প্রথমে চিন্তা করি খাবার কথা চিন্তা করি সেই সময়ে ইব্রাহিমের কথা একই রকম একটি ঘটনা আমরা দেখতে পাই সাহাবাদের মধ্যে সাহাবারা আমরা জানি তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন রাসুল্লাহ সাল্লামের নিজের হাতে সাহাবাদেরকে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 লক্ষ করে দেখুন সাহাবারা প্রশ্ন করছেন সালাত আদায় করা নিয়ে দাজ্জালের ভয়াবহ ফিতনা এটা শুনে সাহাবাদের মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা জেগে উঠেছিল সেটা হচ্ছে সেই সময়ে সেই কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে সালাদ আদায় করব সময়ের ব্যবধান কতটুকু হবে সুতরাং নবীদের হাতে যে সমস্ত মানুষেরা তৈরি হয়েছেন আল্লাহ রসুসলাম যাদেরকে তৈরি করেছেন ইব্রাহিম আল্লাহাম তার স্ত্রী এবং সন্তানের জন্য যে দোয়া করছেন প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের জন্য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 এবং একই সাথে আমরা লক্ষ্য করে দেখতে পাই ইব্রাহিম সালাম শুধুমাত্র স্পিরিচুয়াল নিড বা আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য দোয়া করেননি বরং তাদের সেখানে বেঁচে থাকার জন্য রিজিক প্রয়োজন খাদ্য প্রয়োজন এই বিষয়টিও ইব্রাহিম তবে সিরিয়াল অনুসারে এটাই ইব্রাহিম শেষের দিকে স্থান দিয়েছেন দুনিয়াও প্রার্থনা করি এবং একই সাথে আমরা আল্লাহ কাছে আখিরাতও চাই তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে বিষয়টির গুরুত্ব বেশি সেটাকে আমাদের আগে প্রার্থনা করতে হবে এবং যে বিষয়টির গুরুত্ব কম সেটাকে আমরা শেষের দিকে আলসু মোহাম্মতার কাছে চাইব এবং ইব্রাহিম আলাহিসাল্লাম যেভাবে আলোচ মোহাম্মতার কাছে দোয়া করেছিলেন আলসু মহাম্ম থেকেও বেশি সুন্দরভাবে ইব্রাহিম আলাহ সাল্লামের সেই দোয়াকে কবুল করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করেছিলেন কিছু মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য আজকে আমরা দেখতে পাই পৃথিবীর চার প্রান্ত থেকে সব দিক থেকে মানুষরা হজ করার জন্য মক্কায় ছুটে আসেন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 তার মাকে দেখার জন্য একটু পর সে খেলা থেকে ফিরে আসে এই বারবার ফিরে আসাকে একটি আকর্ষণ এবং শান্তি লাভ করার জন্য ফিরে আসাকে এটাকে বলা হয়ে থাকে মাসা সুতরাং আল্লাহ বলছেন তার ঘর বায়তুল্লাহ হচ্ছে মাসাভা যেখানে আপনি যাচ্ছেন এবং আপনার অন্তর সেখানে আকৃষ্ট হয়ে যাচ্ছে সেটাকে দেখে এবং সেখানে গিয়ে আপনি আল্লাহ সুবাহ মাতালার প্রতি ভালোবাসাকে জাগ্রত করছেন হৃদয়ে প্রশান্তি অনুভব করছেন আপনার হৃদয়ে একটি টান অনুভব করছেন এবং বহু মানুষ যারা হজ করে আসেন যখন প্রথম তারা বায়তুল্লাহকে দেখেন তার ঠিক এভাবে বর্ণনা করেন যে আমরা প্রথমবার যখন দেখেছি এর প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি এবং এটা আমাদেরকে আকর্ষণ করে আমাদের কাছে তার প্রতি ভালোবাসা জাগ্রত হয় সুতরাং এটাই ছিল ইব্রাহিম আলাহামের দোয়া তিনি দোয়া করেছিলেন যে নালুহ মানুষের অন্তরকে সেই দিকে আকৃষ্ট করে দেন যখন ইব্রাহিম আলাহাম তার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করে চলে গেলেন ইসমাইল আলহামের মা ইসমাইলকে তার স্তন থেকে দুধ পান করাতে লাগলেন এবং তিনি নিজে ওই মশক থেকে পানি পান করতেন যেটা ইব্রাহিম আলাইস্লাম রেখে গেলেন কিছুক্ষণের মধ্যে সামান্য এক মশক পানি যা ছিল সেটা পুরিয়ে গেল হাজির আলাহিস্লাম তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার বুকের দুধ শুকিয়ে আসার কারণে তার শিশুপুত্র ইসমাইল আলাইস্লাম তিনিও তৃষ্ণার্ত হলেন পিপাসায় কাতর হয়ে পড়লেন হাজির আল্লাহাম তিনি তার শিশুপুত্রের দিকে তাকিয়ে দেখতে লাগলেন পিপাসায় তার বুকা হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন মাটিতে ছটফট ইসমাইল আল্লাম মাটিতেছিলেন কৃষ্ণার্থাম মাটিতে পরে ছটফট করছেন কৃষ্ণার্থ অবস্থায় যে কোন মায়ের জন্যই শিশুপুত্রের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে থাকা এটা অসহনীয় কাদের হাজির আল্লাহাম তিনি এই দৃশ্যকে সহ্য করতে না পেরে সেখান থেকে সরে গেলেন এবং তার নিকটে যাকে পেলেন সেটা হচ্ছে সাফা পর্বত হাজর আল্লাহ তিনি সেই পর্বতের দিকে দৌড়ে গেলেন এবং পর্বতের উপরে চূড়ায় উঠে দাঁড়ালেন দূরে ময়দানের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না তিনি সাফা পর্বত থেকে নেমে বললেন দৌড়ে ছুটে আসলেন তার সন্তানের দিকে বলছেন যখন হাজির স্লাম তিনি ছিলেন তার কামিজের বা তার জামার একটি প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের ন্যায় তিনি বারবার ছুটে আসছিলেন দুই পর্বতের মাঝখানে আসা যাওয়ার পথে সন্তান ইসমাইল আলহ্লামকে দেখছেন যে কিনা মাটিতে শুয়ে ছটফট করছে তৃষ্ণার্থ অবস্থায় একজন ক্লান্ত মানুষের ন্যায় তিনি ছুটে চলছিলেন ময়দান অতিক্রম করে হাজর আলাইস্লাম তিনি পরবর্তীতে মারোয়া পাহাড়ের উপরে উঠলেন তুরায় উঠলেন দূরে ময়দানের দিকে তাকালেন কাউকে তিনি দেখতে পেলেন না দুইটি পর্বতের মধ্যে এভাবে তিনি সাতবার দৌড়াদৌড়ি করলেন ইবনে আব্বাস রাজিল্লাহ তিনি বলছেন রাসুল্লাহ সাল্লা বলেছেন এই জন্য লোকেরা হজ বা উমরার সময়ে এই দুই পাহাড়ের মধ্যে সাই করে থাকে এভাবে যখন হাজির আল্লাহ কৃষ্ণার্ত অবস্থায় পেরেশান অবস্থায় দুইটি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন কোনো মানুষকে তিনি দেখতে পান কিনা লোকালয় দেখা যায় কিনা কাউকে পাওয়া যায় কিনা এরকম একটি অবস্থায় যখন তিনি মারোয়া পাহাড়ে উঠলেন তখন তিনি একটি শব্দ শুনতে পেলেন হাজরুল্লাহাম তিনি ভাবলেন যে তিনি হয়তো ভুল শুনছেন এ কারণে তিনি নিজেই নিজেকে বললেন অপেক্ষা করো। এরপর আবার তিনি একাগ্র চিত্রে সেই শব্দটিকে শুনতে পেলেন এরপর আবার তিনি একাগ্র চিত্রে সেই শব্দ শুনতে পেলেন তখন তিনি নিজেই নিজেকে বললেন তুমি তো তোমার শব্দ শুনিয়েছ আর আমিও শুনেছি যদি তোমার কাছে কোন সাহায্যকারী থাকে তাহলে আমাকে সাহায্য করো এরপর হাজর আল্লাম যেখানে তার শিশুপুত্র ইসমেল আল ইসলাম শুয়েছিলেন সেই দিকে তাকিয়ে দেখলেন তার নিজ থেকে মাটি থেকে পানি বেরোতে লাগল হাজরুল্লাহাম তিনি ভাবলেন যে এই পানি হয়তো মরুভূমি বালির মধ্যে হারিয়ে যাবে মাটি শুষে নেবে এবং যতটুকু পানি সেখানে ছিল হাজরুল্লাহাম সেই পানির চারপাশে নিজে হাত দিয়ে কাদামাটি দিয়ে বাদ দিয়ে দিলেন একটা হাউজের মতো করে দিলেন যেন সেখানে পানিটা জমা থাকে এবং নিজের আজলা ভরে সেই মশকের মধ্যে পানি ভরতে লাগলেন তিনি ভাবলেন যে পানি তো ফুরিয়ে যাবে কাজেই যে মশকটা ছিল মশক সেই মশকের ভিতরে তিনি পানি কিন্তু এরপরও দেখা গেল সেখান থেকে পানি উপতি উঠতে থাকল হাদিসের বর্ণনাকারী ইবনি আব্বাস সাজিদ রানহ তিনি বলছেন রাসুদুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন আল্লাহ ইসমাইলের মাকে রহম করুন তিনি যদি বাধ না দিয়ে জমজমকে ছেড়ে দিতেন কিংবা রাসুসালাম বলেছেন যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন তাহলে সেই জমজম একটি কূয়োর মধ্যেই থেমে না থেকে একটি প্রবহমান ঝর্নায় পরিণত হতো একটি নদীতে পরিণত হতো। এরপর হাজর আলা ইসলাম তিনি পানি পান করলেন তার শিশুপুত্র ইসমাইল আলাহ ইসলামকেও দুধ পান করালেন এবং তখন সে সম্মানিত ফেরিস্তা তাকে বললেন আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না ক্ষতির কোনো আশঙ্কা করবেন না কেননা এখানেই রয়েছে বাইতুল্লাহ আল্লাহর ঘর এই শিশু পুত্র এই শিশুটি এবং তার পিতা উভয় মিলে এখানে ঘর নির্মাণ করবেন এবং আল্লাহ তার আপন জনকে কখনো ধ্বংস করেন না সুতরাং ফেরেস্তা সে কথা থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জানা যাচ্ছে সেই সময় তো ফেরেস্তা হাজির আল ইসলামকে বলছেন যে এখানেই রয়েছে বায়তুল্লাহ আল্লাহর ঘর যেখানে জমজমপুর অবস্থিত সেই স্থানটির কাছেই রয়েছে বাইতুল্লাহ এবং এই শিশুটি তার পিতা অর্থাৎ ইব্রাহিম আলহ্লাম এবং ইসমাহীল সালাম তারা দুইজনে মিলে এই ঘরকে নির্মাণ করবেন এবং সবার শেষে বলছেন আল্লাহ তার আপন কখনো ধ্বংস করে না বর্তমানে যেখানে কাওয়া ঘর অবস্থিত সেই সময়ে সেই স্থানটিতে একটি উঁচু টিলার মতো ছিল জমিন থেকে কিছুটা উঁচু টিলার মতো ছিল বায়তুল্লাহ স্থানটিতে এবং দুটি পাহাড়ের মধ্যবর্তী হওয়ার কারণে বিভিন্ন সময়ে পাহাড়ির ঢল বা বন্যা আসার কারণে সেই উঁচু টিলার ডানে বামে ভেঙে সেখানেই যাচ্ছিলাম বসবাস করছিলেন দিনযাপন করছিলেন পানির ব্যবস্থা হয়ে গেল কিন্তু কোনো জনবসতি বা লোকালয় সেখানে ছিল না কোনো সামাজিক জীবন তাদের ছিল না ইসমাইল আলহাম এবং হাজর আলহিসাম তারা সেখানে পানির মাধ্যমে সার্ভাইভ করতে লাগলেন ঘটনাক্রমে ইএমএন দেশের জাজাবর জুরহুম গোত্রের একদল লোক একটি কাফেলা যেখানে জমজমকু অবস্থিত সেই স্থানটির কাছ দিয়ে অতিক্রম করছিল হাজিরা বর্ণাকারী বলেন যে জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে পেল যে একঝাক পাখি চক্র আকারে উঠছে তারা তখন নিজেদের মধ্যে বলল যখন এখানে পাখি উঠছে তার মানে নিশ্চয় এখানে খাদ্য বা পানীয় কোনো সন্ধান আছে মরুভূমি বা যেখানে জনবিরল এলাকা সেখানে যদি দেখা যায় যে আকাশে পাখি উঠছে এর অর্থ একটাই হয়তো সেখানে কোন খাদ্য আছে অথবা পানিও আছে কাজেই সেই কাফেলা থেকে দুইজন লোককে তারা সেই স্থানটিতে কি হয়েছে সেটা তদন্ত করার জন্য পাঠালো। তারা এই পথ ধরে ময়দানের পথ ধরে বহুবার অতিক্রম করেছে কিন্তু তারা জানে যে এখানে পানির কোন উৎস নেই দুইজন সংবাদবাহক তারা যখন আসল সেখানে এসে দেখতে পেল পানির একটি উৎস সৃষ্টি হয়েছে একটি কুয়া সৃষ্টি হয়েছে ফিরে গিয়ে তারা কাফেলার সবাইকে সংবাদ দিল এখানে পানি পাওয়া গেছে সংবাদ শুনে কাফিলার সবাই সেই দিকটিতে অগ্রসর হল যেহেতু তারা যা যাবর গোত্র ছিল কাজেই যখন তারা দেখল এখানে পানির একটি স্থায়ী উৎস একটি কুয়া আছে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আগ্রহী হয়ে তারা সেখানে এসে বের করলাকারী বলছেন ইসমাইল আল ইসলামের মা সেই পানির উৎসের নিকটেই ছিলেন তারা এসে বলল আমরা আপনার নিকটবর্তী স্থানে আপনার কাছাকাছি বসবাস করতে চাই আপনি আমাদেরকে এর অনুমতি দিবেন কিনা লক্ষ্য করলেন মধ্যে একটি ভাই যে একজন নিঃসঙ্গ মহিলা যার শিশু সন্তান ছাড়া আর আর কোন আশ্রয়স্থল বা সহায় কেউ নেই তার কাছে এসে একটি যা যাবর গোত্র সশস্ত্র লোকেরা এসে অনুমতি যাচ্ছে যে আমরা আপনার কাছে থাকার অনুমতি চাই আপনি অনুমতি দেবেন কিনা কাজে সেখানে এসে তারা যে প্রশ্নটি করলো থাকার জন্য অনুমতি প্রার্থনা এই প্রশ্নটি তাদের জন্য একটি অদ্ভুত প্রশ্ন এবং যে উত্তর বা জবাব তারা পেল সে জবাবও তাদের জন্য একটি অদ্ভুত জবাব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 মানব বসতির সূত্রপাত ইবনে আব্বাস রাজিয়া তিনি বলছেন বলেছেন এই ঘটনাটি ইসমাইল আলহামের মাকে একটি সুযোগ এনে দিল এবং তিনি মানুষের সাহায্য এরপর তারা সেখানে বসতি গড়ে তুলল এবং সেই গোত্রের লোকেরা তাদের পরিবার পরিজনদের নিকটেও সংবাদ পাঠাল তারাও সেখানে এসে বসবাস করতে লাগল পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের একটি বসতি স্থাপিত হয়ে গেল আর ইসমাইল আলাহিসাল্লামও ধীরে ধীরে যৌবনে উপনীত হলেন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 মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে পিতা ইব্রাহিম আলহিসাম তাদেরকে দেখতে আসলেন তিনি প্রায় সবসময় সফরের উপর থাকতেন সফররত অবস্থায় থাকতেন ক্রমাগত একটি শান্তিকানুষ্ঠানে সফর করেছেন ইব্রাহিম আল্লাম এভাবে একসময় তিনি মক্কায় আসলেন মক্কায় এসে তিনি ইসমাইল আহ ইসলামের ঘরে দরজায় করান আনলেন ইসমাইল আহ ইসলামের স্ত্রী দরজা খুলে দিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম জানতে চাইলেন ইসমাইল কোথায় তবে তার স্ত্রী বললেন তিনি বাড়িতে নেই ইব্রাহিম আলু সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের দিনকাল কেমন যাচ্ছে তিনি জবাব দিলেন আমরা অতি দুরবস্থায় অতি টানাটানি এবং খুব কষ্টে আছি সুতরাং সেই মহিলাটি ইব্রাহিম আলাহামের নিকট তাদের দুঃখ দুর্দশার অভিযোগ করল ইব্রাহিম করলেন না ইব্রাহিম বললেন তোমার স্বামী বাড়িয়ে আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাটকে বদলিয়ে নেয় ইবাহিম আলাহ সাল্লাম নিজের পরিচয় দিলেন না নিজের নাম পর্যন্ত বললেন না শুধু বললেন তোমার স্বামী বাড়িতে আসলে তাকে আমার সালাম দেবে এবং বলবে ঘরের দরজার চৌকাটকে পরিবর্তন করে নিতে যখন ইসমাহিল ইসলাম বাড়িতে আসলেন তিনি কিছুটা বুঝতে পারলেন যে বাড়িতে হয়তো কেউ এসেছিলেন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমাদের কাছে কেউ এসেছিল কি স্ত্রী বলল যে হ্যাঁ আমাদের কাছে একজন এইরকম আকৃতির বৃদ্ধ লোক এসেছিলেন এবং তিনি আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমি তাকে আপনার সংবাদ দিয়েছি এবং আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন সেই ক্ষেত্রে আমি তাকে জানিয়েছি আমরা খুব কষ্ট এবং অভাবে আছি ইসমাহিল ইসলাম জিজ্ঞাসা করলেন তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়েছেন তার স্ত্রী বললেন হ্যাঁ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে তার সালাম পৌঁছে দিই এবং তিনি আরো বলেছেন আপনি যেন আপনার ঘরে দরজার চৌকাটকে বদল করে ফেলেন ইসমাইল আলাম তিনি বুঝতে পারলেন তিনি বললেন তিনি ছিলেন আমার পিতা ইব্রাহিম এবং সেই কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে প্রিসেভ করে দেই। সুতরাং তুমি তোমার আপন কাছে চলে যাও এই কথা বলে ইসমাইল আলহাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং পরবর্তীতে ওই লোকেদের মধ্য থেকেই অপর একটি মেয়েকে তিনি বিয়ে করলেন এরপর ইব্রাহিম আলহ সাল্লাম আরও বেশ কিছুদিন তাদের কাছ থেকে দূরে থাকলেন যতদিন আল্লাহ চাইলেন পরবর্তীতে তিনি আবার তাদেরকে দেখতে আসলেন এবারও আগের বারের মতো ইসমাইল আলহিসের দেখা তিনি পেলেন না ইসমাইল আলাইস্লাম বাড়ির বাইরে ছিলেন ছেলের বউকে তিনি বাড়িতে পেলেন ইব্রাহিম আলাইস্লাম নিজের পরিচয় প্রদান করলেন না তিনি ইসমাইল আলহিসাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইসমাইল আল ইসলামের স্ত্রী বললেন তিনি আমাদের খাবারের খোঁজে বাইরে বের হয়ে গেছেন ইব্রাহিম আলাইস্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো তোমাদের জীবন কেমন চলছে তিনি তাদের জীবনযাপন জীবিকা ইত্যাদি অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তখন ইসমাই স্ত্রী সে জবাব দিলেন আমরা ইব্রাহিম আলু ইসলাম জিজ্ঞাসা করলেন তোমাদের প্রধান খাদ্য কি লক্ষ্য করলে আমরা দেখতে ভাই ইব্রাহিম আলাহিসাল্লাম যখন ইসমাইল আলামের স্ত্রীর কাছে ইসমাইল আল্লামের দুইজন স্ত্রীর কাছে জানতে চাচ্ছেন তারা কেমন আছে প্রথম স্ত্রী তিনি জবাব দিয়েছিলেন যে আমরা খুব কষ্ট এবং অভাবের মধ্যে আছি অর্থাৎ ইসমাইল আলাহাম যে জীবিকা উপার্জন করছিলেন সেটাতে তার স্ত্রী সন্তুষ্ট ছিলেন না সেইজন্য দেখতে পাই তার সন্তানকে জানিয়ে জন্য তিনি যেন তার ঘরে চৌকাটকে বদল করে ফেলেন অর্থাৎ তার স্ত্রীকে পৃথক করে দেন তালাক দিলেন পরবর্তীতে ইসমাইল আলাহ সাল্লাম যাকে বিয়ে করেছিলেন সেই স্ত্রীর কাছে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের জীবনযাপন অবস্থা সম্পর্কে জানতে চাইলেন পরবর্তী স্ত্রী তিনি সন্তুষ্টি প্রকাশ করলেন আল্লাহ প্রশংসাও করলেন এবং বললেন আমরা ভালো এবং সচ্ছল অবস্থার আছি। ইব্রাহিম প্রশ্ন করলেন তোমাদের প্রধান খাদ্য কি যেহেতু ইসমাইল স্ত্রী জবাব দিচ্ছেন যে আমরা ভালো এবং সচ্ছল অবস্থার মধ্যেই আছি কাজে ইব্রাহিম আলাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছেন তোমাদের প্রধান খাদ্য কি এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে সচ্ছল এবং ভালো অবস্থা বলতে তাদের জীবন জীবিকা কেমন ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন প্রধান খাদ্য কি মহিলা জবাব দিলেন ইসমাইল আলাহ ইসলামের স্ত্রী জবাব দিলেন আমাদের প্রধান খাদ্য হচ্ছে মাংস বা গোস্ত ইব্রাহিম আলাহ ইসলাম আরো তোমাদের পানীয় কি তিনি বললেন পানি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গোস্ত মাংস এবং পানি বাস এতটুকুই হচ্ছে তাদের দৈনন্দিন খাদ্য তালিকা শুধুমাত্র মাংস এবং পানীয়ের উপরে ভিত্তি করে তারা সেই মরুভূমির মতো রুক্ষ পরিবেশ সেই এলাকায় তারা টিকে আছেন যেখানে ফল ফসল আদি বা দানাদার কোন খাদ্য শস্য সেখানে জন্মায় না এই জবাব শুনে ইব্রাহিম আলাইস্লাম তাদের জন্য আলোচনাত কাছে দোয়া করলেন এবং বললেন যে ইয়া আল্লাহ তাদের গোস্ত এবং পানীয়তে তাদের পানিতে বরকত দান করুন রাসুল্লাহ সাল্লাহিস্লাম যিনি আমাদেরকে এই ঘটনাগুলো হাদিসের মাধ্যমে বর্ণনা করছেন একটি দীর্ঘ হাদিসে এই সবগুলো ঘটনা এসেছে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে ওই সময়ে তাদের সেই এলাকায় কোনো খাদ্য শস্য উৎপাদিত হত না যদি সেখানে কোন খাদ্যশস্য উৎপাদিত হত তাহলে ইব্রাহিম বিষয়ের জন্য তাদের কাছে সেই বিষয়ের জন্যও আল্লাহ করছেন ইব্রাহিম দোয়া করলেন যেন তাদের গোস্ত এবং পানিওতে বরকত দেওয়া হয় যদি খাদ্যশস্য উৎপাদিত হতো তাহলে ইব্রাহিম আলাহাম সেটার জন্য আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করতেন হাজিজে বর্ণনা বলছেন মক্কা ছাড়া অন্য কোন এলাকায় শুধুমাত্র গোস্ত এবং পানি খেয়ে জীবন ধারণ করা অসম্ভব কেননা শুধুমাত্র গোস্ত এবং পানি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 আপনি যেন ঘরের দরজার চৌকাটকে ঠিক রাখেন ইসমাইল আলাহাম বললেন তিনি আমার পিতা ইব্রাহিম আলহিসাম আর তুমি হচ্ছ আমার ঘরের দরজা চৌকাট এবং এই কথার মাধ্যমে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখি সেই ঘটনার পর ইব্রাহিম আলাহ ইসলাম আবার তার সন্তান ইসমাইলামের কাছ থেকে দূরে থাকলেন যতদিন আল্লাহ চাইলেন পরবর্তীতে আবার তিনি মক্কায় আসলেন তাদেরকে দেখার জন্য সুতরাং ইব্রাহিম আলহিস একাধিকবার মক্কা সফর করেছেন তার সন্তান ইসমাইলামকে দেখার জন্য এবারে যখন ইব্রাহিম আলিসাম আসলেন তিনি এসে বললেন আমরা আল্লাহর ঘর নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি এখানে আল্লাহর ঘর বায়তুল্লাহকে নির্মাণ করি ইব্রাহিম আলাইস্লাম যখন আসলেন তিনি দেখতে পেলেন জমজম কুপের নিকটে জমজম কুপের কাছে একটি বিরাট বৃক্ষের নিচে বসে ইসমাইল আহ্লাম তার একটি তীরকে মেরামত করছেন দীর্ঘদিন পর পিতা পুত্রের সাক্ষাৎ যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন হাদিসে বর্ণনা এরপর একজন পিতা তার পুত্রের সঙ্গে এবং পুত্র তার পিতার সঙ্গে সাক্ষাৎ হলে যে করে থাকেন তারা উভয় তাই করলেন এরপর ইব্রাহিম আল ইসলাম তার সন্তানকে বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজে নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাকে একটি কাজের জন্য আদেশ দিয়েছেন ইসমাইল আলাহ ইসলাম বললেন আপনার রব আপনাকে যা আদেশ করেছেন সেটাই বাস্তবায়িত করুন ইব্রাহিম আলাহিসাম বললেন তুমি আমাকে সাহায্য করবে কি ইসমাইল আলাহ ইসলাম বললেন আমি আপনার সাহায্য করব ইব্রাহিম আলাইস্লাম বললেন আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন এই বলে তিনি সেই স্থানে অবস্থিত একটি উঁচু তিলার দিকে ইঙ্গিত করলেন ইশারা করলেন এবং এর চারপাশে ঘেরাও দিয়ে তখনই তারা উভয়ে কাবাঘরের দেয়াল নির্মাণের কাজে লেগে গেলেন ইসমাইল আলাহিসাল্লাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলাই্লাম সেই ঘরকে নির্মাণ করতেন এভাবে নির্মাণ করতে করতে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাহিসাল্লাম সেই বিখ্যাত মাকামি ইব্রাহিম নামে খ্যাত পাথরটিকে আনলেন এবং ইব্রাহিম আলহামের জন্য এরপর তারা দুইজনেই এই দোয়া করতে লাগলেন হে আমাদের রব আমাদের কাছ থেকে এই কাজকে আপনি কবুল করে নিন নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন এবং তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকলেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে তারা এই দুয়া করতে লাগলেন হে আমাদের রব আমাদের এই কাজকে আপনি কবুল করে নিন নিশ্চয় আপনি সব কিছু জানেন এবং সব কিছু শুনেন এবং আল্লাহ সুভাতা আলাও আমরা দেখতে পাই এই বিষয়টি আমাদের জন্য কোরআনের মাধ্যমে উপস্থাপন করেছেন ইব্রাহিম ইসলামের কাবাখর নির্মাণের ঘটনাটি বলেছেন আমি এই ঘরকে মানুষের জন্য মাসাবাহ বা সম্মেলন স্থল এবং শান্তির আলোয় করলাম এবং তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম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 রব্বানা তাকব্বাল মিন্না। হে আমাদের রব তুমি আমাদের এই কাজকে কবুল করে নাও রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্ত সামিউল আলিম নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞানী ইব্রাহিম তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলিমিনা সালিহীন হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো ইব্রাহিম আলাহ সাল্লাম শুধুমাত্র এটা দোয়া করেননি যে তুমি আমাকে সন্তান দান করো বরং ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো ইব্রাহিম আলাহ সাল্লাম একটি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন আশি বছরের একজন বৃদ্ধ কিন্তু কোন সন্তান নেই এমনকি এরকম একটা বয়সে চলে গেলে আমরা দেখি মানুষ সন্তান লাভের কোন আশাই আর রাখেন আশাকে ছেড়ে দেয় অথচ এরপরও ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ মুহাতাল্লাহ কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দান করো আল্লাহাল্লাহ তার এই দোয়াকে কবুল করলেন এবং জানিয়ে দিলেন সুসংবাদ বিষয়ারা জানিয়ে দিলেন আলাস বললেন আমরা তাকে সুসংবাদ দিলাম এমন এক সন্তানের যে হচ্ছে হালিম গোলাম হালিম হালিম এ শব্দের অর্থ নম্র ভদ্র এবং সহনশীল ছোটবেলা থেকে ইসমাইল আলাহ সাল্লাম তিনি তার পিতা ইব্রাহিম আলাইস্লামের কাছ থেকে দূরে আলাদা মক্কায় বেড়ে উঠছিলেন ধীরে ধীরে সেখানেই তিনি বড় হতে লাগলেন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 বড় হয়েছেন বেড়ে উঠেছেন এবং নিজের দায়িত্ব নেওয়া শুরু করেছেন তুফানাল্লাহ সন্তান যখন কিছুটা বড় হতে থাকে শিশু অবস্থার থেকে যখন কিছুটা বড় হয়ে চলাফেরা করতে থাকে পিতামাতার সন্তানের প্রতি ভালোবাসাটা আরো বৃদ্ধি পায় এমনকি পিতামাতা সেই পিতামাতা সেই সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন দেখতে শুরু করে সন্তানকে ঘিরে পিতামাতা তাদের নিজেদের জীবনের ভবিষ্যৎ প্রতিচ্ছবি দেখা শুরু করে এরকম একটা বয়সেই ইসমাইল আলিস সাল্লাম চলে গেলেন তখন তার পিতার সাথে চলাফেরা করার মতো উপযুক্ত হলেন সেই সময়ে আলসু মাহাতাল্লাহ ইব্রাহিম আলহামের উপর আরেকটি কঠিন পরীক্ষা ধার্য করলেন ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন এবং আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে সত্য বাস্তব ওয়াহি ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি স্বপ্নে দেখলেন তার সন্তান ইসমাইল আলাহিসাল্লামকে তিনি জবেহ করছেন কুরবানি করছেন আল্লাহর জন্য তার প্রিয় সন্তান আশি বছরের নিঃসঙ্গ জীবনের পর তিনি যে সন্তানকে লাভ করলেন সেই সন্তানকে তিনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন ইব্রাহিম আলাহিসাম তিনি চাইলে সরাসরি এই আদেশকে বাস্তবায়িত করতে পারতেন ঘুমের মধ্যে ইসমাইলামকে কুরবানি করে দিতে পারতেন চুরি দিতে পারতেন অথবা জোর করতে পারতেন কিছু না বলে সরাসরি ইসমাইলামকে শিশু সন্তান তাকে কুরবানি করে দিতে পারতেন কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম এমনটা করেননি তিনি একজন পিতা সন্তানের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং একই সাথে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি জানান তার এই সন্তান হচ্ছে নম্র ভদ্র এবং সহনশীল গুলাম হালিম সেই সন্তানের উপর যদিও বা শিশু সন্তান এরপরও ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলহ্লামের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করলেন কথা বললেন ইব্রাহিম আলাহিসাম তার সন্তানকে শিশু হিসেবে মূল্যায়ন করেননি বরং একজন পরিণত মানুষকে যেভাবে তার ইচ্ছা ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় ঠিক সেভাবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে মূল্যায়ন করলেন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 ইসমাইল আলাহ ইসলাম তিনি যে উত্তর দিয়েছিলেন তিনি যে জবাব দিয়েছিলেন সুহান আল্লাহ এর মাধ্যমে ইসমাইল আলহামের মানসিকতাটি আমাদের সামনে অসাধারণভাবে ফুটে উঠেছে এবং পিতামাতার ইচ্ছার প্রতি সন্তানদের মানসিকতা কেমন হওয়া উচিত এটাও আমরা শিখতে পাই ইসমাইল আলাহিসামের উত্তর থেকে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই সন্তানরা পিতামাতার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করাকে কিছু মনেই করে না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 سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ هي أمار بيتا اپنا كي جي آدش كرا هويك اپنی شي آدش كي باستو بايتو کرون او আপনি بي لهم بيشي آدش كي اپنی كارجو کر کرون اپنا كي جي آدش كرا هويك اپنی شرع كي كارجو کر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 এবং এই উক্তির মাধ্যমে আমরা দেখতে পাই ইসমাইল আলহিসাম তিনি একজন সহনশীল নম্র ভদ্র আল্লাহ যেটা বলেছেন গুলাম হালিম সেই হালিম ইসমাইল আলাহিসাম ছিলেন কারণ ইসমাইল আল্লাহাম সরাসরি এভাবে বলেন নাই যে আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন বরং তিনি বিনয়ের সাথে বলছেন যে যারা সবরকারী তাদের মধ্যে একজন ব্যক্তি হিসেবে ইনশা আল্লাহ যদি আল্লাহ চান তো আপনি আমাকে পাবেন ইসমাইল আহ সাল্লাম তার নিজের কাজের জন্য কোন নিশ্চয়তা দিচ্ছেন না নি বলছেন যদি আল্লাহ আমাকে ধৈর্যশীল অবস্থায় রাখেন ইনশাআল্লাহ আপনি আমাকে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 সমর্পণ করল যখন পিতা পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল ফালা আসলামা পিতা পুত্র উভয়েই আত্মসমর্পণ করল আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য এই দৃশ্যটাকে আমাদের চোখের সামনে অঙ্কন করছেন এমন একটা অবস্থা এমন একটা দৃশ্য যেখানে ইসমাইল আলহ সাল্লাম উপর হয়ে মাটিতে শুইয়াছেন তার কপাল মাটিতে শুই আছে। এবং ইব্রাহিম আলাহ সাল্লাম তার হাতে ছুরি বা খঞ্জর ধরে ইসমাইল আল ইসলামের ঘাড়ের উপর রাখছেন যখন তারা তাদেরকে আমার সামনে সমর্পণ করলো সোপে দিল পেশ করল আত্মসমর্পণ করল আসলামা আসলামা এবং ইসলাম আমরা দেখতে পাই এই দুইটা শব্দ একই শব্দমূল বা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে আবাস মোহাম্মদ বললেন তারা নিজেদেরকে সোপে দিয়েছিল আত্মসমর্পণ করেছে সেই অবস্থায় সেই দৃশ্যে পিতা এবং পুত্র উভয়েই চূড়ান্ত ভাবে নিজেদেরকে সোপে দিল আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করা নিজের ইচ্ছাকে এটাই হচ্ছে ইসলাম মুসলিম অর্থ যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছা অনিচ্ছাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে সঁপে দেয় যদিও বা নিজের নফস নিজের ভালোবন্দ হয়তো ভিন্ন কিছু বলে কিন্তু পরও নিজের ইচ্ছা নিজের আশার বিরুদ্ধে গিয়ে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া এটাই হচ্ছে ইসলাম ইব্রাহিম আলহ্লাম এবং ইসমাহিল আলহাম এই কাজটি করেছিলেন এটা একটা ইবাদতের অংশ হিসেবে ইসলাম হিসেবে সাধারণভাবে আমরা দেখতে পাই কোন সন্তানই চায় না যে তার নিজের জীবনটা এভাবে কেড়ে নেওয়া হোক ঠিক তেমন কোন পিতাই চায় না যে তার সন্তানকে দবে করা হোক কিন্তু এরপর তার আত্মসর্পণ করলেন কারণ এটাই ছিল ইসলাম সেই সংকটময় কঠিন মুহূর্তে যখন ইব্রাহিম আলাহিসাল্লাম হাতে ছুরি ধরে ইসমাইল আহ ইসলামের ঘাড়ের উপর রাখলেন এবং ছুরিকে চালাতে শুরু করলেন আল্লাহ সুহান্লাহ তিনি কি বললেন আল্লাহ বললেন আর সদকত الرؤيا انا كذلك نجزي المحسنين তখন আমি だっকে ডার্ক দিয়ে বললাম ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পূর্ণত করে দেখিয়েছো তুমি তো স্বপ্নকে সত্যি করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বললেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো তোমার হয়েছে তোমার স্বপ্ন তোমার কুরবানিকে তুমি বাস্তবে রূপ দিয়েছ আল্লাহাম বললেন আর এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল এই পরীক্ষা তোমার জন্য ছিল তোমার পুত্র ইসমাইলের জন্য ছিল তোমরা উভয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ইব্রাহিম আলাহিসাল্লামের মাধ্যমে ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি করা এটা সুস্পষ্টভাবে আল্লাহ সুমতোলার পক্ষ থেকে তাদের উভয়ের জন্য একটা পরীক্ষা ছিল তাদের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করা ইব্রাহিম আলহাম আশি বছরের বয়সে যখন উপনীত হলেন সেই রকম বয়সে যখন তিনি সন্তান লাভ করলেন এবং সেই সন্তান আবার যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হল সন্তানের প্রতি তার ভালোবাসাটা আরও গভীর হল সেই রকম অবস্থায় সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দেওয়া কত বড় একটা পরীক্ষা ছিল আল্লাহ সুহামতাল্লাহ এটাই চেয়েছিলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তুকে তিনি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন কিনা ইসমাইল আসসালামের রক্ত মাংস বা জীবন কোনো প্রয়োজন আল্লাহামতাল ছিল না আল্লাহ দেখতে চেয়েছেন তাদের মানসিক অবস্থাকে তারা কিভাবে নিজেদেরকে আল্লাহ কাছে সমর্পণ করে দেন আল্লাহ বললেন আর এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তাকে উদ্ধার করেছি তাকে মুক্ত করেছি একটা বৃহৎ ত্যাগ শিকারের মাধ্যমে আল্লাহ সুহাম্মাল্লাহর তরফ থেকে এটা ছিল তাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষায় আল্লাহ সুহাম্মাল্লা উভয়কে উত্তীর্ণ করেছেন তারা উভয়ে পাশ করেছেন অতঃপর আল্লাহআ ইব্রাহিম আলাহামকে একটি দুম্বা বা একটি ভেড়া দিয়ে পুরস্কৃত করলেন এবং এই কাজের পরিণতির দিকে যদি আমরা দেখি ইব্রাহিম আলাহ সাল্লাম যে কাজটি করেছেন সেই কাজের সম্মান হিসেবে সেই কাজকে ধারাবাহিক করে দিয়ে আল্লাহ সুতাল তাকে পুরস্কৃত করলেন সম্মানিত করলেন এবং ইব্রাহিম আলাহ সাল্লামের সুননত হিসেবে এখনো পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বে প্রত্যেক ঈদ উল আজহায় এবং হজের শেষে কুর্বানি করেন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 সালামন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে সালাম এই ঘটনার পরে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে তিনি তার পরবর্তী বংশধরদের মধ্যে ইব্রাহিমের জন্য সালাম রেখে দিয়েছেন এর অর্থ কিভাবে ইব্রাহিম আলাহ সাল্লামের উপরে সালাম থাকতে পারে তার পরবর্তী বংশধরদের মধ্যে এটা হচ্ছে আমরা সালাতে বৈঠকে তাসাহুদে ইব্রাহিম আলাহ সালাম এবং মোহাম্মদ সাল্লাহ সালামের উপরে দরুদ এবং সালাম পেশ করে থাকি আল্লাহ সুহাম্মল্লাহ বলছেন পরবর্তী বংশধরদের মধ্যে ইব্রাহিমের জন্য আমরা শান্তির পয়গাম রেখে দিলাম প্রত্যেক দিন পাঁচ অক্ত সালাতে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুমিন নারী এবং পুরুষ তারা আল্লাহর কাছে ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য দোয়া করে থাকেন এবং এবং তার কাছে ইব্রাহিম ইসমাইল আলাহামের সাথেছিলেন ইব্রাহিম আলাহাম একাধিকবার মক্কা সফর করেছেন এর মধ্যে ইমাম মুখারি কর্তৃক উল্লেখিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি ইব্রাহিম আলাহাম ইসমাহিল আলাহিসাল্লামের কাছে আসলেন এবং বললেন আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আমরা আল্লাহর ঘর বায়তুল্লাহ নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি ইব্রাহিম আলহিসাল্লাম এবং ইসমাহিল আলাইস্লাম তার উভয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার কাজে লেগে গেলেন বাইতুল্লার স্থানটি সৃষ্টি শুরু থেকে ছিল একটি পবিত্র স্থান আদম আলাহিসাল্লামের সময় থেকে এই স্থানটি ছিল একটি বিশেষ ধর্মীয় পবিত্র স্থান এবং এই স্থানটি সুপরিচিত ছিল নবীগঞ্জ সেখানে হজ করতে আসতেন যদিও আদম আলাহিসাল্লাম ওই স্থানটিতে কিছু নির্মাণ করেছিলেন কিনা সেটা নিয়ে ওলামাগন্ধের মধ্যে কিছুটা মত রয়েছে এবং ধারণা করা হয়ে থাকে যে ইব্রাহিম আলাহিসাল্লামের প্রথম ব্যক্তি যিনি সেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন কিন্তু এই বিষয়ে কোনো মতভেদ নেই যে সেই স্থানটি যেখানে কাওয়াঘর অবস্থিত সেটা সৃষ্টির শুরু থেকেই একটি পবিত্র বিশেষ সম্পন্ন স্থান ছিল ইব্রাহিম আলাহাম সেখানে বাইতুল্লাহ নির্মাণ করেছেন শুধু তখন থেকেই নয় বরং তার আগে থেকেই সেই স্থানটি পবিত্র ছিল যেমনটি আমরা দেখতে পাই মসজিদ আর আকসার ক্ষেত্রে আল ইসরা সেই রাতে ভ্রমণকালে রাসুল্লা সুল্লা মসজিদ আল আকসারে গেলেন তখন সেই স্থানটিতে ছিল না। এমনকি যখন আলমকে জয় করলেন সেই সময়ে আল আকসারটিতে ময়লা ফেলার একটি জায়গা ছিল পরিত্যক্ত এলাকা ছিল সেখানে আবর্জনা পড়ে থাকত কিন্তু এর এরপরও সেই স্থানটি ছিল মসজিদ আল আকসার অন্তর্ভুক্ত একটি পবিত্র ধর্মীয় স্থান হারাম শরীফের মসজিদগুলো সাহাবিদের সময় এবং পরবর্তীতে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ানের সময় পর করা হয়েছিল সম্প্রসারিত করা হয়েছিল কিন্তু এর বিশেষত্বের কারণ কি সাধারণভাবে এই অঞ্চলটি জমি মাত্র। পৃথিবীর অন্যান্য স্থানের মতো এটিও একটি স্থান যেটা মরুভূমির মধ্যে অবস্থিত কিন্তু কিসের কারণে এই আল কাবা এই জমিনটি অসাধারণ হয়ে গেল সাধারণভাবে এটা একটা মরুভূমি মাত্র আল্লাহ কুরআ বলছেন আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাধাই করেন আল্লাহ সুহামতালা তার সৃষ্টিগুলোর মধ্য থেকে বাছাই করে নেন এবং কাউকে অন্যের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন আল্লাহ সুহামতাল্লাহ ভালোকে বাছাই করেন মন্দকেও বাছাই করেন এবং ভালো মন্দ উভয়ের মাঝখানে যা আছে সেগুলোকে আল্লাহ বাছাই করেন আল্লাহ সুবাহ মতাল্লাহ সপ্তাহের ষাটটি দিনকে সৃষ্টি করেছেন এবং এর মধ্যে শুক্রবারকে বাকি দিনগুলোর উপরে জুমার দিনকে আল্লাহ সুহাম মতাল্লাহ শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন একইভাবে আল্লাহ সুভাল্লাহ সারা বছরের সমস্ত দিনগুলোর মধ্যে দুই ঈদের দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল শ্রেষ্ঠত্ব দান করেছেনগুলোকে তৈরি করেছেন এবং সমস্ত মাসের মধ্যে আল্লাহলা রমাদানকে পবিত্র বরকতময় মাস বলে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহমাতাল্লাহ বছরের দিনগুলোকে তৈরি করেছেন এবং দুলহিজ্জার দশ দিনকে আল্লাহলা সবচেয়ে বেশি ফজিরতপূর্ণ বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সমস্ত রাতগুলোকে আলোসুভা মহাতোলা সৃষ্টি করেছেন এবং রামাদানের শেষ রাতগুলো, শেষ দশকের রাতগুলোকে আলাসভ মহাতালা সবার উর্ধে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং সমস্ত রাতের মধ্যে আলাসভা মহাতালা লাইলাতুল কদরকে বিশেষ মর্যাদা দান করেছেন একইভাবে আলোসভা মহাতালা এই সমস্ত পৃথিবীকে সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন এবং সেই জমিনের মধ্যে মক্কা মদিনা এবং বাইতুল মাগিসকে বিশেষত্ব দান করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন যেভাবে আল্লাহ সুভা মাতাওয়ালা সমগ্র মানব জাতির মধ্যে রাসুল উহ সাল্লাহামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ যা চান তৈরি করেন এবং তার মধ্য থেকে বাছাই করেন সুতরাং সেই আল কাবা যে জায়গাটির অবস্থিত সেই স্থানটির বিশেষ কোনো চিহ্ন থাকা বা বিশেষ কোন আকার আকৃতি থাকা কিংবা বিশেষ কোন একটি বৃক্ষ অবস্থান করা এগুলোর প্রয়োজন এই সেই স্থানটিকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য বরং আল্লাহ এই সমস্ত নিয়ম নীতির ঊর্ধ্বে মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন সমস্ত বিশ্বের স্রেষ্ঠ আল কাবা যে স্থানে অবস্থিত সেই স্থানটি পৃথিবী সৃষ্টির শুরু থেকেই একটি পবিত্র স্থান ছিল ইব্রাহিম আলহ এবং ইসমাহিল আলহ্লাম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণে ব্যস্ত হলেন স্মরণ কর তখন ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল ইব্রাহিম আলহাম ইসমাইল আলহাল্লামকে সাথে নিয়ে বায়তুল্লাহ নির্মাণ করার সময়ে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ সুবাহ কোরআনে উল্লেখ করছেন স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল রব্বানা মিন্না। তাকাব্বাল আমাদের রব আমাদের কাছ থেকে এই কাজকে তুমি গ্রহণ করো কবুল করে নাও নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বজ্ঞানী বলছেন হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে এই কাজটিকে কবুল করে নিন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোনো কাজ করব। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ মোহামতাল্লাহ যেন আমাদের এই কাজটিকে কবুল করে নেন গ্রহণ করে নেন অন্যথায় সেই কাজের কোন মূল্য থাকবে না ইব্রাহিম আল্লাহ সাল্লাম আরো বললেন রব্বানা হে আমাদের রব আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ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 এবং তাদেরকে কিতাব এবং হেকমাহ শিক্ষা দান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী হিকমতওয়ালা ইব্রাহিম আলহ সাল্লাম এবং ইসমাহিল আলহাম যখন কাবাঘর নির্মাণ করলেন বাইতুল্লাকে নির্মাণ করলেন সেই সময় তারা আলসু মহাতালার কাছে দোয়া করলেন প্রথমত তারা দোয়া করলেন যেন আলোসু মহাতালা তাদের এই কাজটিকে কবুল করে নেন একই সাথে তারা দোয়া করলেন যেন তারা আলোস মহাতালার কাছে মুসলিম হিসেবে থাকতে পারেন আজ্ঞাবহ অনুগত থাকতে পারেন এবং সাথে সাথে তার বংশধরদের জন্য ইব্রাহিম দোয়া করেছেন যেন তারাও আজ্ঞাবহ অনুগত মুসলিম হয়ে থাকে একইভাবে ইব্রাহিম দোয়া করেছেন তার বংশধরদের মধ্য থেকে একজন নবীকে প্রেরণ করার জন্য সেই নবী। তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাই আল্লাহ ইব্রাহিম আলু সাল্লামের দোয়াকে কবুল করেছেন এবং ইব্রাহিম আলহ্লাম যে তিনটি বিষয় চেয়েছিলেন সেই নবীকে দেওয়ার জন্য আল্লাহ সেই তিনটি বিষয়কেও কবুল করেছেন তিনি লোকেদের নিকট আপনার আয়াত আপনার বাণীকে পাঠ করে শুনাবেন অর্থাৎ কোরআন ইব্রাহিম করেছিলেন ইউ আল্লি মোহামুল কিতাব হিকমা তিনি তাদেরকে কিতাব এবং হিক্মা শিক্ষাদান করবেন জ্ঞান এবং হিক্মা শিক্ষা দিবেন এবং সেই হিক্মা কি সেই হিকমা হচ্ছে আল্লাহ রসুলামের সুনাত তার রেখে দেওয়া আদর্শ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 আল্লাহ মোহাম্মতাল ইব্রাহিম আলাইস্লামের দাকে কবুল করেছেন এবং তার দুয়া কবুল করে তিনি মোহাম্মদ সাল্লাহামকে প্রেরণ করেছেন এবং তার উম্মাকে সৃষ্টি করেছেন আমরা ইব্রাহিম আলাহ সাল্লামের আলোচনা শেষ করব তার কিছু গুণাবুলির কথা উল্লেখ করে ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি ছিলেন উলুল আজমিন উলুল আজম এর অন্তর্ভুক্ত রাসুলদের মধ্যে যারা পাঁচজন শ্রেষ্ঠ তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইব্রাহিম আলাহালাম সেই পাঁচজন হচ্ছেন মোহাম্মদ সাল্লা ইব্রাহিম নোসা ইসা এবং নুহ আলাহমেন তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লা পর দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ইব্রাহিম আলাহাম ইব্রাহিম আলাহাল্লামকে আল্লাহাল্লাহ সমগ্র কুরআনে তিয়াত্তর বার প্রতিষ্টি ভিন্ন স্থানে প্রতিষ্টি সুরাতে আল্লাহ সুহামতাল্লাহ উল্লেখ করেছেন ইব্রাহিম আলাহিসাল্লাম হচ্ছেন সেই ব্যক্তি যাকে কুরআনে আল্লাহ মহামতাল্লাহ খালিউল্লাহ আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেছেন আল্লাহ মহামতাল্লাহ ইব্রাহিম আলাইস্লামকে তার বন্ধু বলে আখ্যায়িত করেছেন ইব্রাহিম আলহাম আমরা দেখতে পাই তিনি একটি একাকী জীবন অতিক্রম করেছেন সবসময় হিজরত করেছেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিছু কিছুকাল তিনি ইরাকে থেকেছেন এরপর হাররান বাইতুল মগদিস মিশর এমনকি মক্কাতেও একাধিকবার তিনি ভ্রমণ করেছেন সফর করেছেন এবং এই সবগুলো সফর বেশ কঠিন পরিস্থিতিতে আগে করতে হয়েছে সাথে কোনো মুমিন বিশ্বাসী ছাড়াই তার জন্মভূমি থেকে তাকে চলে যেতে হয়েছে সাথে ছিল শুধুমাত্র তার ভাতিজা ভাতি লুতাম তিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন বিভিন্ন দেশ বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন কিন্তু তার সাথে কোনো সাথী বা সহচর অনুগামী কেউ ছিল না এ কারণেই আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলছেন আমি তোমার বন্ধু এই দুনিয়ার কোনো বন্ধুর তোমার প্রয়োজন নেই আমি তোমার বন্ধু এছাড়াও আমরা দেখতে পাই আল্লাহ সুমত্লা ইব্রাহিম করেছেন যা সারা দুনিয়ায় আর কাউকে হে মুহাম্মদ সবর করো ধৈর্য ধারণ করো এবং তাদের সাথে থাকো যারা দিনে এবং রাতে আল্লাহকে স্মরণ করে আল্লাহ এখানে রাসুল সাল্লামকে ইমানদারদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন যখন তার জাতির লোকেরা এসে বলেছিল এই সমস্ত দুর্বল লোকেদেরকে ছেড়ে দাও তাদের সঙ্গ ত্যাগ করো মুমিনদের সঙ্গ ত্যাক করো ছেড়ে দাও তখন নু হালসাল্লাম জবাব দিয়েছিলেন না এরা হচ্ছে বিশ্বাসী ইমানদার এবং এরা আমার সাথে আছে এবং আমিও তাদের সাথে রয়েছি আমি তাদের সাথেই থাকব প্রত্যেক নবীদের সাথে ইমানদার ব্যক্তিরা ছিল এবং আলোচ মাতালা তাদেরকেও বলেছেন সেই ইমানদার ব্যক্তিদের সাথে থাকার জন্য এর কারণ হচ্ছে একটি ইমানি পরিবেশ ইমানি পরিবেশ এটা খুবই প্রয়োজন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 এই কারণে আল্লাহ সুবাহ কুরআনে ইব্রাহিম আলাইকে এমন একটি নাম এমন একটি উপাধি প্রদান করেছেন যা আর কাউকে কে কানা উম্মাহ। ইব্রাহিম আলাহাম নিজেই একটি উম্মাহ ছিলেন নিজেই একটি জাতি সমতুল্য আল্লাহ সুবহাল বলছেন কানা উম্মাহ। ইব্রাহিম আলহ্লাম ছিলেন একটি জাতি সমতুল্য আল্লাহমত্লাহ আরো বলছেন কান ইতালী তিনি ছিলেন বিনয়ী এবং কৃতজ্ঞ সম্পন্ন ইব্রাহিম আল্লাহ দিনরাত চব্বিশ ঘন্টায় সবসময় এমন একটি অবস্থায় থাকতেন যখন তার মধ্যে খুশু এবং আলসু মোহামতাল্লার প্রতি বিনয় একাগ্রতাবোধ কৃতজ্ঞতা বোধ জাগ্রত অবস্থায় থাকত আল্লাহ মহম্ম তার সম্পর্কে আরও বলেছেন হানিফ তিনি সমস্ত সকল প্রকারের শির থেকে দূরে থাকতেন তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম তার আশেপাশের সমস্ত পরিবেশ সবাই তাকে মধ্যে টানার চেষ্টা করত কিন্তু তিনি সেগুলো থেকে দূরে থাকতেন এবং এটাকে বলা হয়ে থাকে হানিফ, তিনি ছিলেন আন্তরিক এবং বিচক্ষণতা ইব্রাহিম আলাহাম সব ধরনের পরীক্ষায় কৃতকার্য হয়েছেন আল্লাহমতাল্লাহ বলেছেন আল্লাহ মহাম্মতাল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বিভিন্ন কাজের মাধ্যমে পরীক্ষা করেছেন আল্লাহ মহাম্মত আল্লাহ কুরআনে বলছেন তিনি সবগুলোতে পূর্ণ করে দিলেন সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাহাল্লাম কৃতকার্য হয়েছেন আল্লাহ মোহাম্ম কুরআনে বলছেনম আল্লাফা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় কৃতকার্য হয়েছে সফল হয়েছে আল্লাহ মহামতাওয়াল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছ থেকে যা কিছু চেয়েছিলেন তিনি সবগুলো পরীক্ষা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে আল্লাহ আরো বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো ইব্রাহিম আলাহিসাল্লাম এমন একজন ব্যক্তি তিনি হবেন সমস্ত মানব জন্য অনুসরণীয় আল্লাহ মহামতালাহ ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে আরও বলছেন তার বংশধরদের মধ্যে আমি নবুতকে সংরক্ষণ করলাম আমি তার পরের সকল নবীকে তার বংশে প্রেরণ করবো আল্লাহ পরবর্তীতে সমস্ত আম্বিয়া এবং রাসুল যারা ইব্রাহিম আলাহিসাল্লামের পরবর্তীতে এসেছেন তারা সকলেই ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর এ কারণেই আমরা ইব্রাহিম আলাহিসাল্লামকে বলে থাকি তিনি হচ্ছেন আবুল আম্বিয়া পিতা এটাই ছিলামের আলোচনা পরবর্তী রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট রেইনডস মিডিয়া ডট অথবা ফেসবুক পেজ ফেসবুক মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/